এই জাতি এইগুলা তোমাদের সম্মানের কোন বিষয় নয় ইন্না আক্রম ইন্দাল আল্লাহর কাছে তোমাদের মধ্যে থেকে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত সম্মান নির্ধারণ হয় কিসে তাকুয়াবান এই সম্মানের আরেকটা পরিবেশা হলো কারামা আক্রামাকুম আল্লাহ বলছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই মানুষটা আকা যিনি সবচেয়ে বেশি তাকুয়াবান এই আক্রামাকুম আক্রামাকুমের কারামত মানি সম্মান তাহলে এই কারামত লাভ করবে কারা মতটাকেই যিনি যত বেশি তাকুয়াবান তিনি তত বেশি কারা মত অধিকারী তাহলে তাকওয়া কিসে অর্জিত হয় তাকুয়া অর্জিত হয় কিসের মাধ্যমে অর্থাৎ আল্লাহ রব আলিন যা করতে বলছেন সেটির আনুগত্য করা যেটি থেকে বিরত থাকতে বলছেন সেটা থেকে দূরে থাকা এটার নাম হলো তাকুয়া তাহলে যিনি যত বেশি ফরজ আমল করেন হারাম মাকরু থেকে দূরে থাকেন তিনি তত বেশি তাকুয়া মানে আর তিনি তত বেশি কারামতের অধিকারী কারামত মানি অলৌকিক ঘটনা না আমাদের দেশের লোকেরা কারামত মানি মনে করে অস্বাভাবিক ঘটনা অস্বাভাবিক ঘটনা ছাড়া কারামত হয় না श्वास मान जरा धर्म व्यवसायी त्रांत भाव बुजाई जिन सठीक बुजान ना आकदीदा कारामत हलो सम्मानना এই সম্মাননাটা হইল যিনি যত বেশি কোরআনার উপরে তাকুয়ার উপরে থাকেন তিনি তত বেশি সম্মাননার অধিকারী অস্বাভাবিক ঘটনা ও দেখাতে পারে কাপেরও দেখাতে পারে অমুসলিমও দেখাতে পারে অস্বাভাবিক ঘটনা অলৌকিক ঘটনা এরকম অলৌকিক বা কিছু গায়েবের খবর বলে দেওয়া এইগুলা কারামতের বিষয় না আমরা কারামত শুনি কি কারামত শুনি সুরমা নদী পার হওয়ার জন্য চোখ বন্ধ করে নামাজের মুসল্লার উপরে বসছেন চোখ বন্ধ করে সুরমা নদী পার হয়ে গেছে এটা হল কারামত তারপরে বাগের পিঠে করে অমুক জায়গা থেকে অমুক জায়গায় চলে গেছে এটা হলো কারামত তারপরে অমুক অমুক রাত্রি বেলায় দেখছে যে অমুক আল্লাহর অলি বাগের পিঠে করে হাঁটতেছে এগুলা হলো কারামত कार मतलब मुक्त करत वाला मानूष ना कि आसना खाली सारा जीवन अलौकिक घटना घटत पूरा लक्ष लक्ष हादीज बन सब राम पूरा लक्ष लक्ष हादी विश्लेषण सारा जीवने लक्ष अलौकिक घटना घटसे बाकी कारामत है जीवन काराम घटे न ছিলেন না অলি ছিলেন না আমরা যেসব যে দুলাবালি লাগতো সেই দুলাবালি এক পাশে রাখলে এই সব অলিয়াউলিয়ার মর্যাদা কি দুলার মর্যাদা সমান হবে যে সাহাবাইক রাম রান্লাহন এত বিশাল মর্যাদার অধিকারী এবং প্রত্যেক সাহাবি আউলিয়া খালি আউলিয়ার বাপ খালি আল্লাহবাদ এবং থেকে এবং পর্যন্ত এই যারা মহাজির সাথে অনুসরণ করবে আল্লাহর আল্লাহ এদের উপরে সন্তুষ্ট এদের উপরে আল্লাহ সন্তুষ্ট এরাও আল্লাহর উপরে সন্তুষ্ট এবং আল্লাহাক এদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যে মহাজের ব্যাপার আল্লাহাকের সুসংবাদ জায়গায় আল্লাহর যদি সন্দেহ থাকে যে সাহাবাইকরামের একজন আল্লাহর তাহলে আপনার ই নাম থাকবে না সাহবাই কাম আদালতের অধিকারী সব আল্লাহর তাহলে ওই সাহাবিদের জীবনে অস্বাভাবিক আল্লাহ বলছেন আল্লাহর অলি কারা এই ধারণা আমাদের দেশে মারাত্মক বিভ্রান্তির শিকার আল্লাহর আপনাকে যদি জিজ্ঞাসা করে আল্লাহর উত্তর দিবেন কি তেষট্টি নম্বর আয়াতাল করে শুনাই দিবেন আল্লাহ পাক অলির সংজ্ঞা দিচ্ছেন কি সংজ্ঞা দিচ্ছেন আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লা বলতেছেন জেনে রাখো বান্ধা যারা আল্লাহর অলি হবে তাদের কোন ভয় নাই চিন্তা নাই আমি তো আল্লাহর হয়ে গেছি আমার আসল ইঞ্জিন তো পাই গেছি পাই গেছি এবার খালি এটার সাথে পাগড়ি লাগাই রসি লাগাই লাগাইলে ইঞ্জিনের সাথে ইঞ্জিনে টানি জান্নাতে নিয়ে যাবো এই আউলিয়া আল্লাহ কারা এর পরবর্তী আল্লাহর অলি হওয়ার যোগ্যতা কয়টা দুইটা একটা ইমান আর একটা ইমানে পঞ্চাশ নম্বর তাকুয়া পঞ্চাশ নম্বর সাবজেক্ট দুইটা पी सत्तर पानी पावनील्ला उि पान क्लिया पान एस पाई पास करना बर्तमान कम पक्ष चल्लिस पाते जो विश्वविद्यालय जो परीक्षा आज मिनिमाम पास नम्बर चल्लिस पाते हैं দশ দশ বিশ পান না একবারে কোনো গ্রেড এ আপনি পড়েন নাই কিন্তু ইমান এবং তাকুয়া এই দুটা দিয়েই হলো আল্লাহর এই জন্য আহলুস আটেই দাহ ইমাম আবু হানিপা রহম্লা সুন্দর করে বর্ণনা করেছেন ইমাম আবু হানিপা রহমা বলছেন যে আউলিয়াউর রহমান কারা তিনি বলছেন যে রহমান যেমান তিনি বলছেন যত মুমিন আছে পৃথিবীতে সবাই আল্লাহর কারণ ইমামদার যদি আল্লাহর বন্ধু না হয় তো সেই কেমন আর আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ যদি আমার আমি আল্লাহর অলি না আপনারা সবাই আল্লাহর ওলি আল্লাহ বলছে রাখো তোমাদের বন্ধু হলো এক নম্বর বন্ধু হলো আল্লাহ দু নম্বর বন্ধু হলো আল্লাহ রসুল তিন নম্বর বন্ধু হলো দুনিয়ার সমস্ত আমরা আল্লাহ আল্লাহ রাসুলের অলি মানে কি বেলা মানি বন্ধু আমরা আল্লাহরও বন্ধু আল্লাহ রাসুলেরও বন্ধু ইমানদারদেরও বন্ধু তাহলে আমাদের দেশে কিন্তু আপনি ফির মুরিদি ছাড়া যত ইমানদার যত তাকান যত হন আপনাকে ওলি বলে স্বীকৃতি দিবে না এরকম একজন দেখাতে পারবেন বাংলাদেশে যে ছাড়া তিনি আল্লাহর অলি হয়ে গেছেন সমাজ যাকে এই দেশের মানুষ যাকে আল্লাহর অলি বলছে এরকম একজন দেখাতে পারবেন মানে আমাদের দেশের অলির কনসেপ্টটা মারাত্মক বিভ্রান্তি কনসেপ্ট মানুষ মনে করে যে ওই লাইনে যাওয়া আল্লাহ পাক বলছেন আপনি ওই ফিরমুরি দি জরুরি বিষয় না ইমান আর তাকুয়ার জন্য কোরআন এবং সুননা জরুরি বিষয় ইমান শিখবেন কোরআন থেকে সুননা থেকে তাকুয়া শিখবেন কোরআন থেকে